আপনি জানছেন যে এই কাজ দিয়ে হারাম জিনিস তৈরি হবে সুতরাং আপনার বিক্রি করা জায়েজ হবে না বিড়ি কোম্পানিকে সুতো বিক্রি করা সিগারেট প্রস্তুত করা সিগারেট কোম্পানিটার কাগজ পর্যন্ত বিক্রি করা হালাল নয় এসবের ব্যবসা কারখানা বা দোকানে চাকরি করা জায়েজ নয় তার জন্য গাড়ি বা ঘর ভাড়া দেওয়া তার প্যাকেট তৈরি করা ও বিজ্ঞাপন দেওয়া এবং তার তামাকের চাষ করা জায়জ নয় এমনকি আপনার দোকানে বিড়ি সিগারেট বিক্রি করাও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 যখন মহিলা স্বনির্ভরশীল তখন আমার তোমার দরকার কি। আমি নিজে বিড়ি বান্ধব খাবো তোমার কামায়ের দরকার নেই এ নিয়ে কলহবাধে অনেক কিছু হয় ক্ষতিও আছে আর লাভ আছে কিন্তু আল্লাহ বলছেন ওয়াই আকবর যদি ও লাভ থাকে তবু তার ক্ষতির দিকটা হচ্ছে তুলনায় কি বেশি আর করা কেন মনে হচ্ছে এই জন্য যে আপনারা যদি মনে করেন যে বিড়ি সিগারেট হারাম নয় মকরু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 আছে এই জিনিস হচ্ছে হারাম জর্দা হারাম গুল হারাম গোড়াকো হারাম এগুলো আমরা এসি রুমে বসে ফতোয়া দিচ্ছি সস্তা ফতোয়া তা না এগুলো হচ্ছে বড় বড়ো ওলামাদের আপনি সৌদি আরবের ওলামাদেরকে জিজ্ঞেস করেন বড় বড় আলেম যারা মহাদ্দেশ তাদেরকে জিজ্ঞেস তাদেরকে জিজ্ঞাসা করেন সবাই একমত কেউ মাকরুহ বলে না আমাদের দেশে কিছু হুজুর মাকরুহ বলে নিজের লাইনটাকে বজায় রাখার জন্য কারণ হারাম বললে বা জর্দা খাওয়া হবে না যদি বিরিশ এগারেট হারাম বলে দিই চট করে বলবে হুজুর আপনি যে জর্দা খান আপনি যে গুল মাজেন না হারাম এই ফতো আমার না আমার কথা বিশ্বাস করেন না ওলামাদের কাছে ফতো আনেন যদি আমার কথা বিশ্বাস না হ্যাঁ ওলা আমাদের কাছে ফতো আনেন সুতরাং এই শনির ব্যবসায় এই শ্রেণীর মাদকদ্রব্যের কাজে যে কোনোভাবে আপনি যদি সহযোগিতা করেন সেটা হারাম হবে আমরা মদ দিয়ে শুরু করি আল্লাহ তালা এবং আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মদের ব্যাপারে মদের ব্যাপারে কি বলেছেন আপনারা জানেন মদ খাওয়া তো হারান তাই না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 ঘুমন্ত অবস্থায় নামাজ পড়লে আল্লাব বলছেন ঘুমিয়ে যাও বুঝতে পারবে না স্টেক ফার করতে যাবে নিজেকে গালি দিয়ে বসবে নিজের ওপরে বদ্ধ করো না সুতরাং নেশা অবস্থায় ও পবিত্র জিনিস আমলের শয়তানের কাজ শয়তানের আমল একদম তোমরা বিরত হয়ে যাও বিরত হয়ে যাও সাহাবেরা বিরত হয়ে গেলেন কি মদের হাঁড়ি পর্যন্ত ভেঙে দিলেনার গলিতে লাগলো তাই না দেখছেন মদের ব্যাপারে জনকে অভিশাপ করা হয়েছে তার মধ্যে যে মদ নিচুরবে তার মানে আঙুর নিচুড়তে হয় তাই না নিচোরার কাজ করবে শুরু থেকেই মদের ব্যাপারে মোট কথা যে মদ প্রস্তুতের ব্যাপারে যে কেউ যে কোনোভাবে সহযোগিতা করবে ওই গুড় বিক্রি বলুন আঙ্গুর বিক্রি বলুন নিচোড়া বলুন তারপরে পান করা বলুন পান করানো বলুন সে খায় না কিন্তু খাওয়ায় অনেকে হোটেলে চাকরি করে করে সে নিজে মদ খায় না কিন্তু মদ দিতে হয় যায় না যায়জ না যায়জ পান করানো বহন করা বহন করার জন্য গাড়ি ভাড়া এসে সেই যে বিক্রি করে যে দোকানে এসে বিক্রি করে সে মদ খায় না কিন্তু বিক্রি করে যে কেনে যে কিনে নিয়ে গিয়ে দেয় যারা হাউস বয় বাড়ির মালিক বললো যা দোকান থেকে মদ নেয় আপনি চাকরি করছেন নামাজি মানুষ এখন আপনি কি করবেন আপনি বয় হওয়ার কথা বলতেন আপনার বাড়িতেই বলুন আপনার বা দাদা বিড়ি খায় সিগারেট খায় আপনার বলে বিড়িয়ে কেনে দোকান থেকে বিয়ে নিয়ে দেয় করবেন আপনি যাইজ না না যাইজ না যাইজ এটাও না যায় কারণ আপনি সহযোগিতা করছেন লান পড়বেন। আর তার মূল্য সেও কিন্তু লিখে সামিল হবে লিয়াহিম আল্লাহ ইয়াহুদ জাতিকে অভিশপ্ত করুন ওই যে প্রাণীর চর্বি হারাম করে দেওয়া হলো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 প্লেনে আকাশে একজন মুসলিম কোনো প্রসিদ্ধ বা নেতা গছের লোক মদ খাচ্ছিল তো একজন একজন সাংবাদিক এসে জিজ্ঞেস করলো যে আপনাদের ইসলামী মদ হারাম তো আপনারা খাচ্ছেন কেন তো সে যুক্তি দিয়ে বলেছিল যে আল্লাহ তালা মদকে দুনিয়াতে হারাম করেছেন আমি তো আকাশে খাচ্ছি এইটা হচ্ছে খোড়া যুক্তি তীতে আকাশে মদ খাওয়া যাবে কিংবা মঙ্গল গ্রহে গিয়ে চাঁদে গিয়ে খাওয়া যাবে না না না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 প্রিয় দর্শক মন্ডলী আবার আপনাদের সামনে এসে সে আগে আলোচনা পূর্ণ করতে চাই যে আলোচনার মাধ্যমে আমরা বলছিলাম আল্লাহ রসুল সাল আলী ও মদের ব্যাপারে কি বলেছেন মদের ব্যাপারে যে কোনো প্রকারে কেউ সহযোগিতা করবে অথবা তার মূল্য ভক্ষণ করবে সে লানতে সামিল হবে আল্লাহ তালা ইহুদ জাতিকে লানত করেছিলেন কি জন্য তারা হিলা করেছিল বাহানা করেছিল তারা এসেনি বলছিল এ আল্লাহ তালা খাওয়া হারাম করেছে অতএব আমরা তো খাচ্ছি না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 মূল্য ভক্ষণ করতে লাগলো খেতে লাগলো তারপরে আল্লাহ হাদিস বলছেন যখন আল্লাহ কোনো জাতির উপরে কিছু জিনিসকে হারাম করেন তখন তার মূল্য কেউ হারাম করে সুতরাং তোমরা হিলা বাহানা খোঁজো না যেমন ইহুদি জাতি ইহুদি জাতির জন্য শুনেছেন যে বলা হয়েছিল শনিবারে মাছ শিকার করো না কারণ দাউদ আলাহ ইসলাম এ সুন্দর কণ্ঠস্বচ্ছিল তো তওরাত পাঠ করলে পরে মাছরা আপনার সমুদ্রের তীরে ধারে এসে যেত ভালো ভালো মাছ হ্যাঁ এমনি মাছ দেখে লোভ হয় জানে না মাছের লোভ আছে না নেই তো মাছ শিকার করতে মানা করা হলো এরা করলো কি স্বীকার করলো না একটা খাল কেটে দিল যে শনিবার আসে সেই খালে ঢুকে যায় খাল তাকে বন্ধ করে দিল এমনি রবিবার শিকার করে ঠিক কিনা উদ্দেশ্য কী ছিল তোমরা শিকার করো না কিন্তু হয়ে গেল কি একটু বাহানা করে শনিবার না করে রবিবার করতলা একটু তো এইরকম টাল বাহানা চাল বাহানা করে আল্লাহর সঙ্গে চলবে না খবরদার কোন জিনিসকে কোন হারাম জিনিসকে এইভাবে হালাল করবেন না হালাল বলে ফতোয়া দিয়ে আপনি ভক্ষণ করবেন না রাসুল্লাহ বলেছেন নিশ্চয় আল্লাহ এবং তার রাসুল মদ বিক্রি করাকে হারাম করেছেন মৃত প্রাণী বিক্রি করাকে হারাম করেছেন মৃত গরু যদি মারা যায় হালাল না হারাম কিন্তু যদি বিক্রি করেন যারা খায় তাদেরকে বিক্রি করলেন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 মুসলিম কোন মুসলিম অথবা অমুসলিমকে আপনার হয়তো এসেছে আপনার বিয়েতে তারা মদ খায় অতএব তাকে আপনি দেবেন যে বাবুদের জন্য হালাল ওরা খাক না তা না আপনি কেন দেবেন তাদের জন্য যদি তাদের কাছে হারাম না হয় তারপর কিনে খাকবে কিন্তু আপনি যখন তাকে খাওয়াচ্ছেন তখন হালাল খাদ্য আপনি তাদেরকে খাওয়াবেন মজুরি স্বরূপ কোন মজুরকে খোঁজ করার জন্য অথবা ঘুষস্বরূপ কোনো ঘুসখরকে খোঁজ করার জন্য আপনি মদ দিতে পারেন না আপনি মুসলিম আপনি সবসময় পরিচ্ছন্ন থাকবেন আপনার ব্যবহারে পরিচ্ছন্নতা থাকবে যে মদরিসে মদ পরিবেশিত হয় সে মদরিসে মুসলিম বসবে না মনে করুন এমন হোটেল বা এমন জায়গা যেখানে মদ পরিবেশন করা হচ্ছে সেখানে আপনি বসবেন না কিন্তু ফ্লাইটে কি করবেন ফ্লাইটে আপনার ডাইনে বায়ে বসে মদ খাচ্ছে আপনি উঠে কোথায় যাবেন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 আর পুরো ফ্লাইটে কেউ না কেউ মদ খাচ্ছে কোথায় যাবেন শুনে অবাক যাবেন যে তারা আমি জিজ্ঞাসা করলাম যে এটাকে কিনে খেতে হয় বলছেন প্রিয় দর্শক মন্ডলী আমাদের সামনে আর কিছু সময় আছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে বাকি সময়টা প্রশ্ন আল্লাহ আসসালামাইকুম আসসালাম এখন বাজারে তো বিভিন্ন ধরনের কোল্ড ড্রিঙ্ক আমাদের কোল্ড ড্রিঙ্ক যায় বাজারে বিভিন্ন ধরনের কোল্ড রয়েছে সেই কোল্ড পান করা যায় কিনা না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 lo oh.